মানবতার সমাধান <try> হাদিফ শরীফ কিতাবের কাক থেকে আমানত অধ্যায়ের হাদিস আমরা শুনছিলাম এবং রসুল হাদিস বলেছিলেন যখন আমানত নষ্ট হয়ে যায় তখন কে আমাদের অপেক্ষা করো ওনাকে বলা হল কিভাবে আমানত নষ্ট হয় তিনি বললেন যখন কোনো ব্যক্তিকে এমন দায়িত্বে দেওয়া হয় যেটা পালনের জন্য সে সম্পূর্ণ আনফিট অনুপযুক্ত ওই লোককে দায়িত্ব দিলে তখন কি আমাদের অপেক্ষা করে এবং প্রসঙ্গে আমরা দেখলাম যে আমানতের অনেক ব্যাপক সংজ্ঞা রয়েছে ওয়াইডার কাইন্ড অফ কনসেপ্ট দিনই দায়িত্বগুলো আমানত এমনকি সর্বশেষ সাদিসে শুনলাম যে ফরজ গোসলটাও একটা আমানত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 আলমুস্তাশারুমানিতে হাজিস্রী এসেছে হাজিস যার কাছে পরামর্শ চাওয়া হয় অ্যাডভাইস চাওয়া হয় তিনি আমানতদার আমাত রক্ষা করতে হবে তাকে তার কাছে আমানত রাখা হয়েছে এই পরামর্শ আমাত রাখা হয়েছে এখন সে যদি একটা উল্টাপাল্টা পরামর্শ দেয় অন্যায় পরামর্শ দেয় রং অ্যাডভাইস করে তাহলে সে আমার হাতের খেয়ানত করল আপনার কাছে আসলো যে আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই আমার মেয়েকে বিয়ে দিব অমুক জায়গায় প্রস্তাব কি মনে করেন আপনি যদি জানেন জেনিউনলি সামথিং রং আছে আপনি তাকে রাইট পরামর্শ দিতে হবে আপনি বলতে হবে যে এখানে এতটুকু ভালো আছে এই জিনিসটা এখানে একটু সমস্যা আছে বিশেষ করে বড় সমস্যা থাকলে বলতে হবে ছোটো খাটো সমস্যা না বলাই ভালো কারণ ছোটো খাটো সমস্যা আমাদের সবার জীবনে আছে ওগুলো অ্যাভয়েড করে যেটা বড় সমস্যা ওটা বলতে হবে তা না হলে আমাদের সে হয়ে যাবে তাহলে গৃহপাত হবে না একজন বিরুদ্ধে বলে ফেললাম বড় ধনের ত্রুটি থাকলে আপনার আরেকটা ভাই পরামর্শ চেয়েছে তার হকটা বেশি ওই লোকের তুলনায় এর হকটা বেশি আল্লাহ তালা অ্যালাউ করে দিয়েছেন আপনাকে কিন্তু আপনি যদি মনে করেন ওই লোকটার সঙ্গে আমার সম্পর্ক ভালো না এত ভালো প্রস্তাব এই জন্য তার বিরুদ্ধে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এই জন্যই তার কতটা বদনাম করে দিলেন এটা কি আমানাত পালন হলো শেয়ানথ হয়ে গেল এই জন্য নিজের স্বার্থ সিদ্ধি অথবা নিজের দুশ্মনির প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু বলা এটা আপনার স্বার্থ আপনি দেখলেন আপনি সঠিক পরামর্শ দেননি আল মুস্তাশার মামান যার কাছে সাহায্য চাওয়া হয় সে ব্যক্তি একটা আমানত দাঁড়িয়ে রক্ষা করে তার আমানত চলে আসে কে ব্যবসা খুলবে এই ব্যবসাটা করতে চাই কি মানে করেন যদি মনে করেন যে এই ব্যবসাটাতে আমিও করি সেও ব্যবসা করতে আসছে এই ব্যবসা থেকে তার সরাইতে হবে এখন আমি বলি না এই ব্যবসা করুন সাংঘাতিক ঝামেলার জিনিস হ্যাঁ জীবন শেষ হয়ে যাবে বাদ দেবে অথচ ভালো ব্যবসা আপনি মনো বলি চান সে ব্যবসা করলে আপনার এখানে একটু কম্পিটিশন হয়ে যাবে সঠিক পরামর্শ দিলেন না ভাবে পরামর্শ চাইলে তাকে রাইট পরামর্শ দেওয়াটা একটা আমানত হয়ে যায় যদি আপনি উল্টোপাল্টা করেন আমানাতের খেয়ানাত হয়ে গেল এরপরে যে ব্যক্তি কোনো দায়িত্ব পালন করে সরকারি দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা তার জন্য একটা আমানত তাই সেটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোক অথবা পলিটিক্যাল পোস্ট হোক এই ব্যাপারে এক হাদিস রসুল্লাহ সাল্লা সাদ করেছেন সহিমুসমের হাদিফ মানিস চা আমিন কুমাল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 আল্লাহ তাস্তা মিলুনি আমাকে কোনো সরকারি দায়িত্ব দেবেন না একটা পোস্ট বসাই দেন এটা দায়িত্ব দেন আমাকে কোন জায়গায় একটা পজিশন দেন আল্লাহ ফাদ আবা বিয়াদা আলকাবি তিনি আমার কাঁধে একটা হাত রাখলেন দেখে বললেন ইয়া আবাদার ইনাকা দিফ আবুদার তুমি অনেক দুর্বল ও ইন্যা হ্যা আমান আতুন জনগণের দায়িত্ব পালন করাটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাটা বড় আমানত ওয়াই হা ইয় কে আমাকে খিজ ইউন ওয়া আমা কোনো জনগণের দায়িত্ব পালন করা কে আমাদের দিন অনেকের জন্য লজ্জার কারণ হবে আফসোসের কারণ হবে সেটা তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে ইল্লা মান আখাদ হাক্কে হা ও আদাল আলাইহে ফিহা তবে কেউ যদি তার এই আমাকে গ্রহণ করে এর হক পালন করার জন্য এবং আন্তরিকভাবে সচেষ্ট থাকে পাহারা দিয়ে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 এই ধরনের ওনার একটু এই দুর্বলতাটাকে মিন করেছে এই বেশি নরম দিলের মানুষকে অনেক সময় ইনসাফ করতে পারবে না কেউ বেশি নিয়ে যাবে ওনার কাছ থেকে কেউ কম নিয়ে যাবে এই জন্য বলেন যে তুমি এটা যেন ফিট না তুমি পরে উল্টাপাল্টা হয়ে গেলে তোমার হাতে থেকে তসরফ ঘটে গেলে কেউ তোমাকে মিস করলে থামাকা আল্লাহ কাছে দায়ী হয়ে যাবে বাদ দাও এরপরে আরেকটা আমানাতের ইয়ে এসেছে যে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা গোপন কথা গোপন অনেক তৎপরতা আছে এগুলো বাইরে প্রকাশ করা আমানাতের খেয়ান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 সহিমসম এবং সঙ্গে একটা কথা বলে গেল এরপরে চলে গেলেন ওনার কথাটা শুনে আপনি বলা শুরু করে দিলেন শুনছেন নাকি ওলেকে কি বলে গেল এবং এত শুরু করে দিলেন হয়তো কথাটা অসত্য উনি হয়তো কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন হয়তো গিবোধ করেছিলেন হয়তো কোনো গোপন খবর বলে গেছেন আপনি চতুর্দিকে বলা শুরু করে দিলেন এটা আমানতের খেয়ানাত হয়ে গেল এরপরে আমাদের অন্যান্য বেচা কিনার মধ্যে আমানত আছে বেচা মধ্যে আমানত আছে যে অন্য একটা সেশনে আমরা আলোচনা করেছি পয়সা জিনিস ভিতরে ঢুকিয়ে রেখে ভালো জিনিস কি সুন্দর করে সাজিয়ে রাখছে চট করে পচা ঢুকাই দিল কে আমাদের খেয়ানাথ হয়ে গেল কর্মচারী মালিকের মাল তসরফ করছে আমাদের খেয়ানাত হয়ে গেল এমনকি নবী করিম সাল্লি সাল্লাম muazzin ke amanadar bolechen amanat asetar tini ki bollen ekta hadithe al imamu da'iman wal muazzinu mu'taman allahumma irshid al ayyima waghfir lil muazzinin hadith ti jam e tirmizite pornito hoyeche ebong hadith ti sahih tini bollen আল্লাহ ইমামদেরকে এরশাদ করেন হেদায়ত করেন আর মুজানদেরকে মাফ করে দেন দুইজনের দুই রকম দায়িত্ব দুইজনের জন্য আলাদা দুই রকম দোয়া করলেন তিনি ইমাম হলো দায়িত্বশীল তার মানে ইমাম তার দিনই দায়িত্ব অনেক বড় মাদজনের তুলনায় ঠিক কিনা নামাজের দায়িত্ব পালন করা ঠিক মতো তার নামাজের ভিতরে সে যদি এখলাসের কমতি হয় নামাজের ভিতরে খুশি না হয় তাহলে সবাই নামাজ এফেক্টেড হয়ে গেল অনেক বড়ো দায়িত্ব এছাড়া ইমামের তিনি লোকদেরকে নসীহা করা দায়িত্ব দিন শিখানোর দায়িত্ব লোকদেরকে এসলা করা দায়িত্ব লোকেরা গুণা করলে তাদেরকে ধরে আনি গুনা থেকে সরিয়ে নেওয়ার দায়িত্ব ফতুয়া দেওয়ার দায়িত্ব হারাল হারাম জাহেজ আছে না জাহেজ এগুলো বলার দায়িত্ব অনেক বড় দায়িত্ব না এগুলো অনেক বড় দায়িত্ব এই জন্য তাকে বলেন যে ইমাম দায়িত্বশীল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 ইমামের উপরে অনেক দায়িত্ব একটা যদি হালালকে হারাম করে ফেলে হারামকে হালাল করে ফেলে ফতুয়া দিয়ে সর্বনাশ হয়ে যাবে মানুষের দিনদারে এই জন্য ইমাম যেন এইরকম উল্টা পাল্টা ফতুয়া না দেন ভুল না করেন নবী করিম সাল্লা সালাম ইমামদের জন্য দোয়া করলেন যে আল্লাহ ইমামদেরকে সঠিক জ্ঞান দান করেন এই হাজিজ থেকে ইমামদের দায়িত্ব দায়িত্বানুভূতিটা বাড়া উচিত যে ইমামরা অনেক বড়ো দায়িত্বে আছে কারণ সব নবীদের উত্তরাধিকারী নবীদের সম্পদ তারা পেয়েছে বাড়িঘর জাগা জমি দিনের সম্পদ এলমের মিরাজ দিয়ে গেছেন যে ব্যক্তি এই এল সম্পদকে নিল ভালো করে নিল তাহলে সে বিরাট সৌভাগ্যের অধিকারী হয়ে গেল এই হাদিসির বাকি অংশের ব্যাখ্যা আমরা বিরতির পর শুনবো ইনশাল্লাহ এখন বিরতি এসে গেছে আবিলাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর <speaking pure pressure> <speaking white> कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग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 ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আমানত সংক্রান্ত আলোচনা শুনছিলাম সর্বশেষ হাদিস ছিল আমানাতের বিষয়ে যে ইমাম দায়িত্বশীল এবং মাদ আমানতদার এই কথা বলার পরে তিনি বললেন আল্লাহ আরশ আল্লাহ ইমামদেরকে এরশাদ করেন তাদেরকে হেদায়ত দেন তাদেরকে জ্ঞান বুদ্ধি বুদ্ধিদান করেন তাদের জ্ঞান বাড়িয়ে দেন আর আল্লাহ মুদিনকে মাফ করে দেন মুদিনের দায়িত্ব সহজ মাফ করে দেওয়ার সহজ দোয়া পেয়ে গেছেন বাচ্চারা ইমামের দায়িত্ব কঠিন ইমাম ভুল করলে সমস্যা আছে ইমাম ভুল করে ফেললে লোকদের দিনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে ইমাম বলবে যে কপরের কাছে গিয়ে চাইতে পারা অসুবিধা নাই সেরেক ঢুকাই দিল ইমামের পর অনেক দায়িত্ব একটা যদি হালালকে হারাম করে ফেলে হারামকে হালাল করে ফেলে ফতুয়া দিয়ে সর্বনাশ হয়ে যাবে মানুষের দিনদারে এই জন্য ইমাম যেন এইরকম উল্টাপাল্টা ফতুয়া না দেন ভুল না করেন নবী করিম সাল্লা আসসালাম ইমামদের জন্য দোয়া করলেন যে আল্লাহ ইমামদেরকে সঠিক জ্ঞান দান করেন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 হাদিসের শেষ অংশ যেটা ছিল প্রথম হাদিসটা যে নবী করিম সাল্লা বলেছিলেন এদা দুই আতিল আমানা ফান্তদের সাহ যখন আমার নষ্ট হয়ে যায় তখন কেয়ামতের অপেক্ষা করো আর বলা হলো কিভাবে আমার নষ্ট হয় বলেন ইদা উসিদুল আমরা গাইরে আহলিহি ফান্ত শাহ যখন অনুপযুক্ত লোকের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো। এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে লোকদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ করে একজন বেদুইন এসে গেলেন এসে কোনো ভূমিকা ছাড়ে জিজ্ঞেস করলেন কেমন কবে হবে বেদুইনটা যেভাবে করে আর কি কোনো কথা বার্তা নেই কোনো ভূমিকার দরকার নেই সোজা প্রশ্ন সামাদা রাসুল্লাহ সাল্লাহ আসালামী হাদিদ নবী করিম সাল্লাম তার কথায় কোনো উত্তর করলেন না তিনি যে কথা বলা ছিলেন সেই কথা কন্টিনিউ করলেন এর কথা তিনি কোনো উত্তর দিলেন না ফল বাদুল কম সামে মাকল ফাকারে হামাকল তো কেউ কেউ বললো যে উনি যে উত্তর দিলেন না সে প্রশ্ন করল মনে শুনেন নাই কেউ বললেন তিনি বোধহয় শুনছেন কিন্তু ওনার কাছে প্রশ্নটা ভালো লাগেনি প্রশ্নটা অপছন্দ করেছেন এই উত্তর করছেন না এবার তিনি বললেন কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছে যে ব্যক্তি সে প্রশ্নকারী কই কল হ্যা সেই কি এসে বলল ইয়ারসুল্লাহ যে আমি আমি প্রশ্ন করেছিলাম আমি এখানে আছি তখন তিনি উত্তর দিলেন ফঈদা দুই আতিল আমানা ফান তদরে সাহ যখন আমানাত নষ্ট হয়ে যায় তখন তুমি কেয়ামাতের অপেক্ষা করো কলা কেই ফাঈদ আতোহা তখন সে আবার প্রশ্ন করল আমানাত নষ্ট হয় কিভাবে। কলা ইদা উচ্ছেদাল আমরু ইলা গাইরে আহলে ফান তদরে সাহ যখন অনুপযুক্ত ব্যক্তির হাতে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় তখনই তুমি কেয়ামাতের অপেক্ষা করো হাদিস্রী বোখারিতে এসেছে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 মুসলিম দেশে যেখানে এই সুন্দর কোরআন হাজিসের আমানাতের গুরুত্ব আছে সেখানে মুসলমানদের মধ্যে এই হাদিসের অনেক আমলের ত্রুটি আছে যারা সরকারি পজিশন দখল করে তারা যেমন আমানাতের গুরুত্ব বুঝে না যেখানে আবুজার রাহ আনহুর মত ব্যক্তিকে নবীকার রিবসাল্লাহমাই তো দিলেন না যে তিনি নিজে অন্তত আমানাতের খেয়ালাত করার লোক না কিন্তু অন্যরা তাকে মিসিজ করে কি না এই ভয়ে তিনি দিলেন না আর যারা নিজেরা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 বে ইনসাফ এই আমানতের খেয়ানতের কারণে এক একটি মুসলিম দেশের অবস্থায় আমার মনে জানো হয়ে গেছে নিরাপত্তা নেই শান্তি নেই মানুষ যখন আল্লাহ আল্লাহতালার সঙ্গে খেয়ানত করে তখন আল্লাহ তালা মানুষকে সে খেয়ানতের একটু টেস্ট দেখান যে তোমরা আমার সঙ্গে খেয়ালদ করেছো এখন তোমাদের চতুর্দিকে খেয়ানত লাগিয়ে দেব তোমাদের কোনো নিরাপত্তা থাকবে না একটু আগে আমরা শুনেছিলাম তুমি যতটুকুন আল্লাহকে ভয় করো মাখলুক তোমাকে ততটুকুন সমীহ করে চলবে তুমি আল্লাহ তালার সামনে যতটুকুন তুমি আল্লাহর আমার খেয়ালাত করো তোমার অধিকারের খেয়ানা তো চলতে থাকবে এই জন্য খেয়ালাতকারী ডাকাতরা উন্মতের দায়িত্ব পেয়ে বসে অসহায় জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় লুটপাটে রাজত্ব কায়েম হয়ে যায় জোর যার মুল্লুক তার এই সরকারি সম্পদের লুটপাট চলতে থাকে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 গুরুত্ব উপলব্ধি করি আমান পালন করি রক্ষা করি আজকের মতো আমাদের এই আমানতের বিষয়ে আলোচনার মাধ্যমে এই সেশন এখানেই সমাপ্ত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমাদেরকে আমানত দাহ অর্জন তৌফিক দান করুন আবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত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 আমি আমাদের এই ধর্মের অন্যদের কাছে যেহেতু ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা যাবে। হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পৃথিবীর বড় বড়। আলেমগণের নিকট থেকে ফটো এসেছে যা বলে যে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক আই ব্যান্ড জি বিল ওয়াই ডি তিন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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ভাব পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়